সাইব ইবনু ইয়াজিদ রোয়াদিল্লা তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে নবাবিতে দাঁড়িয়েছিলাম এমন সময় একজন লোক আমার দিকে একটা কাকর নিক্ষেপ করল আমি তার দিকে তাকিয়ে দেখলাম যে তিনি উমর ইবনুল খতাব রোয়াদিল্লা তাল্লাহ আনহু তিনি বললেন যাও এই দুজনকে আমার নিকট নিয়ে আসো আমি তাদের নিয়ে তার নিকট এলাম তিনি বললেন তোমরা কারা অথবা তিনি বললেন তোমরা কোন স্থানের লোক তারা বলল আমরা তায়েফের অধিবাসী তিনি বললেন তোমরা যদি মদিনার লোক হতে তবে আমি অবশ্যই তোমাদের কঠোর শাস্তি দিতাম তোমরা দুজনে আল্লাহর রসুল সাল সাল্লামের মসজিদে উচ্চ স্বরে কথা বলছো